আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা হাদিসের কাহিনী এই শিরোনামে অত্যন্ত চিত্তাকর্ষক ঘটনা উপহার দিয়েছি আজকে ঠিক তারই ধারাবাহিকতায় আবারও আপনাদের সামনে একটি ঘটনার অবতারণা করতে চাই পবিত্র সহি হাদিসের আলোকে আমরা बोझाते चाहब बा अवगत होते चाहब जे नबी मुहम्मद सल्लाह अलिस्सल्लम जे वही प्राप्त आल्ला प्रदत्त दिन पेटा कत पिछल खाँटी एवं ओहिर जे आकर्षण ता मानस कि टेल आकर्षित वास्तव निदर्शन य घटनार भरे हमारा पा इनशाल्ला आज के आलोचन যে সমস্ত প্রাগ্য আলোচক মন্ডলী অংশগ্রহণ করেছেন আমরা প্রথমেই তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই আছেন শেখ আবদুর এবং রয়েছেন শেখ আহমদুল্লাহ আসসালাম এবং রয়েছেন ডক্টর জাকারিয়া আছেন ডক্টর হাফেজ এবিএম আর উপস্থাপনায় আমি ঘটনাটি আমরা শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেবের কাছ থেকেই শুনি সুপ্রিয়া জাজাকুমুল্লাহ খ্যার আপনি অতিব একটা গুরুত্বপূর্ণ হাদিস পেশ করার জন্য আমাদের বলেছেন ইবন আব্বাস রাজি আল্লাহ বলেন मंत्र पड़े से एक जन कबिर मंत्रर मध्यमे किबी करे एक कबिर सेगलामी भलो करते मीन सोफहा जरा बोका मानूष जरा धर्म बुझे ना तरना मोहम्मद जे मोहम्मद पागल हो गई कथाटाओ मक्कर जरा कम बुद्धि बोका श्रेणी मानूष तर मुखे शुनेक इन लकीू मर साल फलासुल के बल इ মিন আমি এই বাতাসের মাধ্যমে মানুষের উপরে মন্ত্র পড়ি হাল্লাকা আপনার কি প্রয়োজন আছে মানে আপনার যে বিবেক নষ্ট হয়ে যাওয়ার কথাটা আমি শুনেছি তো আমি আপনার ব্যাপারে কিছু মন্ত্র পড়ে আরোগ্যের একটা পদক্ষেপ নিতে চাচ্ছি যখন এই কথা বলেছে ফা আল রসুল্লাহ সাল্লি সাল্লামু তখন আল্লাহ রসুল তাকে বললেন আল্লা রসুল তার সাথে কথা বলবেন এই জন্য এই এবার এই বাণী পড়লেন তখন কবিরাজ বলছে যে আপনি যে কথাগুলি বললেন সেগুলি পরিপ্রেক্ষিতে তিনবার রাসুলাম পড়লেন ফাঁকা তখনও বললো কওলাল কাহানাতে আমি আমার জীবনে কত গণকের কথা শুনেছি কত জাদুগরদের কথা শুনেছি কত কবিদের কথা শুনেছি কিন্তু এইরকম বাণী আমি কোনোদিন তারপর সে লোকটি আল্লাহ রাসুলের হাতে ইসলাম গ্রহণ করল বে হাজ কালেমাত এই কথা দিয়ে লোকটি রাসুলের সামনে বললো আশহাদ আল্লাহ ও আন্না মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল আমরা যে এবারগুলি পেশ করছিলাম এবারগুলি মুসলিম গ্রন্থে রয়েছে একটা সহিহাদিসের মাধ্যমে একজন কবিরাজের ইসলাম গ্রহণের বিষয়টি म शुक्त के समय पागल भेवेल पागल भापत जेमी छन मध्य देख जीवन कैम भाव परिवर्तन हो ग्निध्ये जरा এমন বহু মানুষের কাহিনী আছে যারা আর ফিরে যেতে পারেননি ওহির এই ময়জেজা বা অহির এই যে একটা নির্ভুল এবং অ্যাক্যুরিটি এবং পিউরিটি এর চাইতে বিশুদ্ধ কোনো বিষয় আর পৃথিবীর মাটিতে নেই যেহেতু এটা আল্লা প্রদত্ত সর্বশেষ ও চূড়ান্ত কেতাবের বাণী আসুন আমরা শিক্ষণীয় বিষয় এবং তাৎপর্যপূর্ণ আলোচনা শোনার জন্য প্রথমেই যাচ্ছি আমাদের প্রবীণ আলোচক ইসলাম গ্রহণের যে কাহিনী আমরা শুনলাম এটা স্পষ্ট হয়ে গেল যে সত্য যখন সামনে আসে মিথ্যা তখন অপসারিত হয় এত সহজে ইসলাম গ্রহণ করলকালীন সময়ের ছিল। কিন্তু এখানেই শিক্ষণীয় যে রসুল্লাহ আলাইসাল্লাম তার সামনে কোরআনের কোন আয়ত্তে লাউ করেননি না শুধু জি আর এতেই জামাত বুঝে ফেলছে যে উনার কথা এটা আল্লাহ সাথে সাথে বুঝে আল্লাহ পাক তার জন্য হেদায়ত ন করেছে সে হেদায়ত প্রাপ্ত হল অথচের দিকে সে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে গেল প্রস্তাব দিল নবীজি তাকে সুরা ফসিলতের আয়াতগুলো শুনিয়ে দিলেন সে ফিরে আসছে ইতিহাস বা সিরতের গ্রন্থে লেখা ফারাক্কা রাহুল কাল যে রসুল সাল্লা ইসলামের আয়াতগুলো শোনার পর তার মনটা কেমন জানি একটু গরম হয়ে গেছে এবং সে যখন আসছে তখন কাফেরা দেখে বলছে যা বেঘাই রোবাছি প্রথম জ হয়ে গেছে এরপর সে দরজা বন্ধ করে দিল তখন এই যে দেখো আমি মন্ত্র শুনেছি এর সাথে কিছু মেলে না কাহিনের মন্ত্র শুনেছি এর সাথে মেলে না জিনিসের কবিতা শুনেছি তাদের এর সাথে মেলে না সেহেতু অনেক রকম পর্যন্ত যেটা শেষ পর্যন্ত তিনি যেটা বললেন এটা এমন এক কালাম কিন্তু দুঃখজনক হল সত্যি এত কিছু জানার পরও যেটি শেখ বলছিলেন আমার মনে হয় এখানে ইমান সম্পূর্ণ আল্লাহ হাতে আল্লাহ তাকে দিবেন আল্লাহ যাকি তাকে দিবেন না আল্লাহ এখানে আরেকটা পয়েন্ট আমার মনে হয় আছে সেটা হলো কবিরা কিন্তু রাসুল্লাহ সাল্লা আসছে তার কল্যাণ কামনা করার জন্য লোকটি অসুস্থ আমি তাকে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কল্যাণ কামি হিসেবে এসেছে আল্লাহালা তাকে কল্লাম দিয়ে দিলেন হেদায়ত দিয়ে দিলেন তাহলে থেকে আমরা বুঝলাম যে হেদায়তের দিকে যদি কেউ একটু ঝোঁকে ওই যে হাদিসটি আসছে সে তো হেদায়াতের দিকে ঝুঁকে নেই কিন্তু আল্লাহ রসুল কল্যাণ চেয়েছে আল্লাহ তালা থেকে আরেকটা হাদিস থেকে শিক্ষণীয় বর্ণিত হয়েছে যে আল্লাহ আল্লাহ এক ধরনের ব্যক্তিত্ব দিয়েছেন এই ব্যক্তিত্বের প্রভাব রকম। যে কথাগুলো তিনি বলেছেন কথাগুলোর অর্থ অনেক কাফেররা শোনার পরেও তো হেদায়ত পায় না কিন্তু রসুল আকরাম সাল্লা সাল্লাম যখন বুঝতে পারলেন যে বড় মাফের কবিরাজ আমাকে চিকিৎসা দিতে আসছে সে আমাকে পাগল বলে আকিদা পোষণ করে একটা আকরাম সাল্লুসাল্লাম পরিপূর্ণ তাজ দিকে দিয়ে शिक्षण सुप्रिय दर्शक आलोचनार धारा दान ছোট্ট একটু বিরতি নিচ্ছি অল্প সময়ের জন্য বিরতির পর সামনে ধারাবাহিক আলোচনা তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি এলিম তলব করবে সেজন্য আল্লাহর পথে রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না প্রথম নামাজের আদেশ দাও সেদ্ধ অনুম অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস বাংলায় ডায়ালগ ডায়ালগ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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ আলি সাল্লামের সন্নাতে উদ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শন সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন সোনাহী বাংলায় সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও আপনাদের সামনে আমাদের আলোচনার ধারাবাহিকতা নিয়ে উপস্থিত হয়েছি ফালিল্লাহ হাম এ পর্যায়ে আমরা যাচ্ছি এই হাদিসের যে জিমাদ বিন শাহলা এত বড় একজন প্রখ্যাত যিনি কবিরাজ যিনি বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক বা মন্ত্রতন্ত্র পড়ে মানুষের রোগ ব্যাধি ভালো করতেন আর তিনি ধারণা করেছিলেন মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া সাল্লাম পাগল হয়ে গেছেন মহ আজ আল্লাহে দান করুন যেটা উনি বলেছেনুল হাজা হিসাবে প্রসিদ্ধ হয়েছে এখন এখন আলহামদুলিল্লাহ আমাদের শেখ নাসুদ্দিন আহমদুল্লাহ এটাকে জমা করেছেন একটা সুন্দর আগে পূর্ণ কিছু হলে খোদ কিন্তু হাজার সাথে দ্বারাল করে এই জিনিসটাই আমার মনে হয় প্রতিক্রিয়া সাহায্য চাওয়া আছে কেমন তারপর আল্লাহ তাল্লা তাহিদ আছে এখানে এই যা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস মনে করতে পারি আমরা আমরা এইটা থেকে যে কোনো কথা মানে এবং আমরা চেষ্টা করতে পারি এটা অর্থ বুঝে আলোচনা করা এটার মধ্যে অনেকগুলি একমত আছে প্রথমে দেখবেন আলহামদুলিল্লাহ বহু বসন্ত ব্যবহার করেছে শেষে এসে কিন্তু যখন তাহিদের আসছে আসাদুয়াল তখন আসাদু আসাদুয়াল বলেনি তাহিদের তার থেকে দিতে পারে কেউ দিতে পারে সাহায্য আমরা অনেকের জন্য এই কথায় হাদিসটির অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা তার এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষণীয় হচ্ছে যে মানুষ কথা বলা আরম্ভ করলে কি দিয়ে আরম্ভ করবে অবশ্যই তা কোরআন তেলাওয়াত নয় অবশ্যই তা বিসমিল্লা নয় মানুষ যদি কোরআন তেলাওয়াত দিয়ে কোনো অনুষ্ঠান আরম্ভ করে বিষমিল্লায় আরম্ভ করে তাহলে তা সোনাত হবে না এবং আল্লাহর উপযুক্ত হক আদায় করা হবে না কথার সূচনাতে এই হামল দেওয়া সূচনা করতে হবে এবং সবচেয়ে উত্তম হবে রাসুলের মুখের এই হামটি পড়া কাজে আমরা যারা দিন প্রচার করছি তাদের জন্য জরুরি मुखे बेर हा शब्दुली शब्द श्रोत दृष्टि आकर्षण कर द्वितीय कथा छोड़ अवश्य शाहदात जो पेश करब तक एटेर एक बहक वर्णन छोट्ट शाहदात पा जाए আলহামদুলিল্লাহ দুটি সূত্র দিয়ে বলা যায় আমরা যেগুলো বানাওয়াত শাহাদাত বলছি খুদ্া বলছি এগুলোর চেয়ে এই দুটা পড়া হবে সবচেয়ে উত্তম পরে যেটা আমরা হাজারো মানুষকে দেখতে পাচ্ছি বিভিন্ন বৈঠকে যে মানুষ ইসলাম গ্রহণ করছে লাই্লাহ মুহম্মদ রসো এই কালেমা পড়ে আমাদের অবগতিতে একাধিক দিয়ে আসাহ রাসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লা কোনো কোনদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল এই ঘটনা মুসলিম শরীফে রয়েছে যখন আবুহরেরা জি আল্লাহ তালন বললেন আল্লাহ রসুলকে আল্লাহ রসুল আমার মা আপনাকে গালি দেয় আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো তখন আল্লাহ রসুল বললেন আল্লাহ আল্লাহ তুমি আবহরের মাকে হেদায়ত দান করো তা আমরা আর এবার আবহাওয়ার বাসায় চলে গেলেন দরজা বন্ধ করা আছে গরিব মানুষ তবু বাহের দরজা আছে বন্ধ করা আছে তিনি দেখলেন যে আমার মা জানো পানি নাটছেন মানে গোসল করছেন কিছুক্ষণ পরে তার মা দরজা খুলে দিল ছেলের সামনে এসে মায়ে বলছেন সেটা হচ্ছে যখন একটু আগে রাস্তার দিকে গেল দেখলো যে একটু পানি পানিতে গোসল করে এসে রাসুলের সামনে এসে বলছে যে মিডিয়ার একটি বিরাট ভূমিকা রয়েছে দেখেন আরব যখনই আসতো এরা আসেই শুনতো যে মোহাম্মদ সাল্লা সম্পর্কে একটা বিরূপ ধারণা যে কেউ বলতো পাগল কেউ বলতো কবি কেউ বলতো তার মধ্যে আছে এভাবে বিভিন্ন ভাবে তারা এই যে মিডিয়া প্রচার প্রভাগান চালাত এটা কিন্তু এখন নয় সবসময় ছিল ইসলামী বাক্যটা সোফাহা হিসাবে তিনি বুঝেন নাই উনি বুঝছেন যে এটাই সত্য পরবর্তী বুঝছেন যে এরা হচ্ছে সোফাহা এরা প্রচার বা অপপ্রচার না যে মিডিয়ারও ব্যবহার করছিলাম বন্ধ করার জন্য সোজা কথা হচ্ছে এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পাচ্ছি এবং আমাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে রসুল আলী সাল্লামের উপর আমাদের পূর্ণ ইমান এবং যে যাই বলেছে এখনো বলছে তাকে নিয়ে এখনো বিভিন্ন দেশে ব্যঙ্গাক্ত ছবি তৈরি হচ্ছে কিচ্ছু যায় আসে না তাতে আমাদের কিন্তু আমরা যদি আমাদের সঠিক দায়িত্ব পালন করে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ এগুলো সব কি হয়ে যাবে আপনার ভেসে যাবে এগুলি থাকবে এখন প্রশ্ন হল আমরা আমাদের দায়িত্ব কতটুকু আদায় করতে পেরেছি আমাদের প্রিয় দর্শক যারা আছেন ভাই বোন তাদেরকে শুধু আমি একথাটাই বলতে চাই যে আপনারা আমরা আসুন সবাই আমাদের ঘরে আল্লাহর প্রতি যেমন আমাদের ভালোবাসা শিক্ষা দিব তেমনিভাবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকেও আমরা ভালোবাসার শিক্ষা দিতে বলব এবং সেভাবেই তাদেরকে যদি আমরা গড়ে তুলি তাহলে এরাও রসুল্লাহ স্লাহ আলিউলামের একজন মানে খাটি ইমাদদার মুি পার হেসগার পরাকাষ্টা তিনি কিন্তু এখানে দেখাইলেন সাধারণত আমাদেরকে কেউ যদি বলে যে ভাই শুনছি তোমার নাকি মাথা সমস্যা হয়েছে আমি কিন্তু ব্রেন মানসিক ডাক্তার সিরিয়াসলি যদি এরকম কেউ বলে আমাদের অবস্থাটা কি দাঁড়াবে তখন ওই লোকটার বলবে। তাদেরকে পাগল বলা হবে এবং পাগল জাতীয় কথা আসবে আজকেওরাম পৃথিবীর যে যে প্রাণী হক এবং সত্যের কথা বলছেন সমাজের বিশাল একটা শ্রেণী কিন্তু তাদেরকে পাগল নির্বুধ এরা বোকা এরা কিছু বুঝে না এরা সেকে অসামাজিক অনেক উপাধি তাদেরকে দিচ্ছে এই কথাটি আর একটি গুরুত্বপূর্ণ কথা অত হাদিসটাতে যেটা প্রমাণ হয় শেষের দিকে এই জেমাদ যা বললেন তাতে বোঝা যাচ্ছে যে উনি বহু কবির কথাই শুনেছেন বহু গণকের কথাই শুনেছেন বহু জাদুঘরের কথাই শুনেছেন কিন্তু কারও কথাগুলি এরকম ছিল না এটা স্পষ্ট প্রমাণ হয় যে আগেও মানুষ কিছু এরকম বলত কিন্তু এই মানের শাহাদাত ছিল না কাজেই শাহাদাত হিসাবে রাসুল সাল্লা মুখের বাণী যে শাহাদাত এটা একটা ব্যতিক্রম শাহাদাত এই শাহাদাতকে আমাদের রাসুলের সোননাথ এবং গুরুত্বপূর্ণ সোনাদ বলে মেনে নয় যে শাহত্তের মশালাটা আমরা এটা যে পরিপূর্ণ কালেমায় কোনো সন্দেহ থাকার কোন অবকা প্রশ্ন হচ্ছে ইমান গ্রহণের জন্য যদি কোনো কেউ বাংলায়ও বলে এই জিনিসটা তাও কিন্তু ইমানটা হয়ে যাবে এ তো জন্য আপনার কথার জন্য ওই হাদেশ যথেষ্ট যেখানে একজন লোক আসলো মহিলা আল্লাহ রসুলের কাছে আল্লা রসুল বললেন যে কি আল্লাহকে তুমি চিনো বলে হ্যাঁ উপরে আছো সুপ্রিয় দর্শক শ্রোতা বুঝতে পারলেন যে এই শাহাদা উচ্চারণটা এটা যে আরবি ভাষাতেই বলতে হবে এটা কোনো গণ্ডীভূত বিষয় নয় ইশারা ইঙ্গিতে যে কোনো ভাবে একটা মানুষ যে ভাষাই হোক সে যদি এক আল্লাহর ওয়াহাদ আর নজের রেসা সাক্ষ্য দান করে তাহলে সে ইমানদার হয়ে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আলোচক মন্ডলীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সাথে সাথে আমাদের সাথে যারা উপভোগ করলেন আমাদের আয়োজন তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তৌফিক দান করুন ইমান ও আমলে আমাদেরকে বিশুদ্ধ চিত্তে অবস্থান করা দৃঢ় পদে আমিন আমিনা الله রক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 এই দায়িত্ব পূরণ করুন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দানাদবী আপনারা দেখছেন পিস টিভি বাংলা